আসসালামু আলাইকুম ওরকম প্রিয় দর্শক বৃন্দ আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্যে সেটি হল কিতাব উত্তিদ এর ধারাবাহিক দর্শ আশা করি আপনারা নিয়মিত শুনে এসেছেন আজকে আমরা সতেরোতম লেখক তিনি যে অধ্যায়টি তিনি অধ্যায় বেঁধেছেন বাবু বাবু মা আল্লাহ সুবাহ বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে যদি কোনো দবাহ করা হয় থাকে কোন পশু চাই সেটা উঠ হোক বা গরু হোক বা ছাগল হোক ভেড়া হোক বা মুরগি হোক বা একটা পাখি হোক যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে সেটাকে জবা করা হয় অন্য কারো সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বা অন্য কোনো কারো নাম নিয়ে তাহলে তার হুকুম কি হতে পারে এটি একটি বড় ধরনের শের সে সম্পর্কেই লেখক রাহেমহল্লা তিনি এ অধ্যায় শুরু করেছেন লেখক রহেমা তিনি প্রথমেই করানুল কেরিম থেকে দুটি আয়াত নিয়ে এসেছেন তারপর দুটি হাদিস নিয়ে এসেছেন আসুন আয়াত আয়াতগুলি একটু ভালো ভাবে শুনে নেই এবং আমাদের আলোচনায় আস প্রথমে আয়াত নিয়ে এসেছেন আল্লাহর একশো তেষট্টি চৌষট্টি নম্বর আয়াতে বলছেন وبذلك امرت وانا اول المسلمين الله سبحانه وتعالى বলছেন কউল হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও বলে দাও কি ان صلاتي امر صلات ونوسكي امر জবতি ও কুরবানি ও অন্য সব ইবাদত ومحياي ومماتي أمار أمار العالمين الله سبحانه وتعالى যিনি গোটা বিশ্বের পরিচালক গোটা বিশ্বের এবাদত আমার জীবন মরণ তার জন্যই আমি অর্পণ করব অন্য কারোর জন্য হতে পারে না সারি কাল যার কোন শরিক নেই তিনি এক অদ্বিতীয় উমের তু আর এটাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমার সালাদ জাতীয় যত রকমের দৈহিক আবাদত সেগুলি হতে হবে একমাত্র আল্লাহ সুবাহী আমার যত রকমের সালাদ ছাড়া অন্যান্য যেগুলি আবাদত অর্থনৈতিক আবাদত বা কোরবানির আবাদত সকল একমাত্র আল্লাহ সুবাহ যার কোন জন্যে সন্তুষ্টির জন্যে তিনি হলেন আল্লাহ সুবাহ অচব এ আয়াত থেকে আমাদের তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোরবানি আমাদের সেটি হতে হবে একমাত্র আল্লাহ সুবাহর জন্যে কোরবানি হতে পারে না আল্লাহ সারা অন্য কাউকে সন্তুষ্ট অর্জনের জন্যে বা আল্লাহ ছাড়া অন্য কাউর আল্লাহ তুমি সলাৎ সম্পাদন করো তোমার রবের জন্যে ওয়ান এবং তুমি কোরবানি করো তোমার রবের জন্যে তাই এ আয়াত আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে সলাত এবং কোরবানি সবগুলি হতে হবে আল্লাহানা হওয়াতে আল্লাহ কারণ এগুলি ইসলামের অন্যতমের জন্য আল্লাহকে বাদ দিয়ে যদি এগুলিকে সম্পাদন করা হয় তখনই হয়ে যাবে এটি শের প্রিয় বন্ধুরা তাই আসুন বিষয়টি সহজ নয় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা এখানে একটু তাত্ত্বিক বিষয় আলোচনা করি সাধারণত জবাই যেগুলি হয়ে থাকে আল্লাহ ছাড়া অন্যের জন্য সেটি দুই ধরনের হতে পারে প্রাথমিক পর্যায়ে একটি হল আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হয় তার তৈকট্য লাভের জন্য তার নৈকট্য অর্জনের জন্য এবং তাকে সম্মান প্রদর্শনের জন্য এটার নামে হল শের এটি হল শিরকে আকবার আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য যদি জবাই করা হয় এটি হল শের আকবার। মেহমান এসেছেন সেই মেহমানকে সম্মান করার জন্য বা মেহমানকে মেহমানদারি করার জন্য যদি কোনোটি জবাই করা হয় এটা মূলত খাওয়ার উদ্দেশ্যে তাহলে সেটি যদিও এখানে একজন মেহমানকে খুশি করার জন্য তার জন্য আমি কিছু জবাই করলাম এটা মূলত প্রকৃতপক্ষে এটি শেখ নয় বরং এটি বৈধের মধ্যে যেহেতু আল্লাহ রা আলমিনের মেমানদারী করা সেই দৃষ্টিকোণ থেকে প্রদর্শনের জন্য যদি হয়ে থাকে আবার তাহলে সেটি অন্য পর্যায়ে চলে যাবে প্রিয় বন্ধুরা এরপর আসুন আজ গাই তাকুবান আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য অর্জনের জন্য এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মান প্রদর্শনের জন্য যে করা হয়ে থাকে। সেটি কোনো নেই। তবে এটি আবার দুই ধরনের হতে পারে একটি হল আল্লাহ ছাড়া গাই জন্য জবাই করা সেটি আল্লাহর নাম না নিয়ে উচ্চারণ না করে অর্থাৎ মা ওহিল্লি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন প্রতিমার নামে কোনো ব্যক্তির নামে তার নামে যদি জবাই করা হয়ে থাকে তাহলে সেটি অর্থাৎ তার নাম উচ্চারণ করে আল্লাহর নামের পরিবর্তে অন্য কোন প্রতিমা অন্য কোন ব্যক্তি সত্তার নাম উচ্চারণ করে যদি জবাই করা হয় তাহলে সেটি হবে সেটি হল তাকার রুবান্লাহ আল্লাহর নামে বিসমিল্লা বলেও আমি জবাই করতেছি কিন্তু আমি গাইরুল্লাহর সন্তুষ্টি অর্জন বা গাইরুল্লাহর কাছে নৈকট্য লাভ বা গাইল্লাহর কাছে প্রিয় হওয়া অমুক আমার কাছে অমুক দেবতা বা অমুক প্রতিমা বাবা যেন আমার প্রতি সন্তুষ্ট হয় তার লাভ করতে পারি এজন্য কিছু যদি জবাই করা যদিও সেটা নৈকট্যকবর আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করেও হয়ে থাকে তবু সেটি শেখ হবে কারণ সেখানে দ্বিতীয় আরেকটি বিষয় তাহলে সন্তুষ্টি অর্জন সে বিষয়টি আল্লাহ সুবাহ আল্লাহ জন্য হয়নি সেটি গাইরুল্লার জন্য হয়েছে প্রিয় বন্ধুরা আসুন তাহলে আমাদেরকে এই বিষয়টি একটু ভালোভাবে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ আজকে আমরা অনেক সময় এ অপরাধে এই নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছি যেটি হয়তো আমরা মনে মনে মনে করছি যে আমরা একটি আবাদত করছি অক্ষান্তরে সেটি আবাদত নয় বরং সেটি এমন একটি কর্ম হয়ে যায় যেটি আমাদের জন্য জান্নাতকে হারাম করে দেয় এবং আমাদের জন্য জাহান্নামকে অবধারিত করে দেয় কারণ সেটি শের আকবার। এটি হলো একটি বড় শের এটি কোন ছোটখাটো শের নয় অপরাধ নয় বড় শের কারণ আল্লাহ সুবাহ হতাল্লার জন্যই জবাই করতে হবে তার নৈকট্য অর্জনের জন্যই কোনো পশুকে আমরা কোরবানি করব জবাই করব। এটা যখন আল্লাহর নৈকট্য ছাড়া গাইরুল্লার নৈকট্য অর্জনের জন্য হয় তখন সেটি হল বড় শেরক হয়ে যায় যে শেরক থেকে মুক্তির কোন উপায় নেই তবা ছাড়া তাই আসুন আমরা এই বিষয়টিকে ভালোভাবে অনুধাবন করি এরপর আসুন একটি আমরা এ অধ্যায়ে এ লেখক রাহেমহল্লা তিনি হাদিস নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ সহি মুসলিমের হাদিস এ হাদিসটি আমরা একটু জেনে নেই তিনি বলছেন আমাকে বর্ণনা করেছেন সেই চাপটি কি প্রথম হল যে ব্যক্তি গাই জন্য কোনো কিছু জবাই করবে তার উপর আল্লাহন আল্লাহ রহমত থেকে দূরে ঠেলে দেন আল্লাহ সুবাহা তার প্রতি সন্তুষ্টির উদ্দেশ্যে বা অন্য কারো নৈকট্য লাভের উদ্দেশ্যে বা অন্য কারো খুশি করার উদ্দেশ্যে যে ব্যক্তি জবাই করে থাকে এরপরে বলছেন প্রথম বিষয়টি দ্বিতীয় বিষয় যে ব্যক্তি তার পিতা করে থাকে পিতামাতাকে মাতাকে অভিশাপ দিয়ে থাকে করে থাকে। তার প্রতি সবচেয়ে বড় অপরাধ হল শেরকের পরেই একটা বড় অপরাধ তা হলো আর রাজু ইয়াসুবু আলী মানুষ তার পিতামাতাকে কি করবে গালি দিবে সাহাবাই কেরামগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহাম মানুষ কি পিতামাতাকে কখনো গালি দিতে পারে রাসুল সাল আলুসাল্লাম বিষয়টিকে তুলে ধরলেন ভালো করে বুঝালেন বললেন যে আসলে দেখো মানুষ কখনো সরাসরি তার পিতামাতাকে গালি দিয়ে থাকে আর যদি সরাসরি নাও দেয় অন্য আরেকভাবেও ভাবেও মানুষ তার পিতামাতাকে গালি দিয়ে থাকে অর্থাৎ তুমি যখন অন্য আরেকজন ব্যক্তির পিতামাতাকে গালি দাও তখন সে আর চুপ করে থাকবে না সে তখন তোমার পিতামাতাকে গালি দিবে অতএব এভাবে নিজের পিতামাতাকে গালি দেওয়া হয় আর এটি হল আল্লাহ রাবুল্লাহ আলমিনের শিরকে লিপ্ত হওয়ার পরেই হলো একটি বড় অপরাধ এই জন্য মূলত এই হাদিসেও আল্লাহ রসুল সালাম সেভাবে নিয়ে এসেছেন প্রথম বলছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া জবা করে তার প্রতি আল্লাহ রসুল সাল্লাম তৃতীয় কথাটি বলছেন যেটি ওন আল্লাহ আল্লাহ রবাহ আলম লায়নত হলো ওই ব্যক্তির প্রতি যে কি করে মুহদিসা অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে বেদায়াতিও এর মধ্যে অন্তর্ভুক্ত এবং বেদায়াতি ছাড়া যারা ইসলাম গর্ভিত কর্মকাণ্ডে লিপ্ত হয় ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত এখানে আশ্রয় দেওয়া এর অর্থ হল সহযোগিতা দেওয়া যাদের কাছে আশ্রয় পেয়ে সে ব্যক্তি আরো এ কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ হয় আশ্রয় দিয়ে থাকে তাহলে এমন ব্যক্তির প্রতি আল্লাহ সুবাহ অনুরূপ ভাবে শেষ বিষয়টি আল্লাহ রসুল সাল্লাম বলছেন এগুলিকে যে ব্যক্তি নষ্ট করে দেয় সেই ব্যক্তির উপর আল্লাহ তাল লত জমিনের যেগুলি বিকৃতি করে দেয় জমিনের সীমারেখা গুলিকে যে নষ্ট করে দেয় সে ব্যক্তির উপরও আল্লাহ তাল লত এই চারটি বিষয়ের কথা এহাদিসে আল্লাহ রসুল প্রিয় বন্ধুরা আমরা আলোচনা করছিলাম যে ব্যক্তি গাইরুল্লাহর জন্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্যে সেই সেটি দেবতা হোক কোন ব্যক্তি হোক বা অন্য কিছু সেই দেবতার বা ব্যক্তির কাছে চার শ্রেণীকে এল আনদ করেছেন আল্লাহ আনন্দ বর্ণনা করেছেন এক শ্রেণী হল যে আল্লাহকে বাদ দিয়ে গাইডুল্লাহর জন্য জবা করে আরেক শ্রেণী হলো যে তার পিতামাতাকে মাতাকে করে থাকে আরেক শ্রেণী হলো যে অপরাধীকে বেদাতিকে আশ্রয় দিয়ে থাকে সে কমায় দিতে চায় এ বিষয়টি আমরা বলবো যে এখানে দুই ধরনের হতে পারে এক হলো প্র্যাকটিক্যাল বাস্তবে সেই জমিনের যে সীমারেখা গুলি রয়েছে সেগুলিকে নষ্ট করে দিয়ে এই অপরাধটি হতে পারে এক দ্বিতীয় আরেকটি দিক দিয়েও এই অপরাধ হতে পারে জমিনের সীমারেখাটাই খুব বড় বিষয় নয় বড় বিষয় হলো কাগজপত্রের বিষয় তাই অফিসে বসেও যদি কেউ তার কাগজপত্রকে নষ্ট করে দেয় কাগজপত্রে একজন আরেকজনের বেদখল করে নেয় একজন আরেকজনে কাগজপত্রে গলমিল করে দেয় সেই অংশ সেই বিষয়টাও এখানে অন্তর্ভুক্ত হবে তাহলে প্র্যাকটিক্যাল বাস্তবে যারা জমির মালিক তারাও এই অপরাধে লিপ্ত হয়ে থাকে জমিনের আইল বা জমিনের সীমা গুলিকে নষ্ট করে দেওয়ার মাধ্যমে আর যারা অফিসে বসে বসে জমিনের কাগজপত্র তদারকি করেন দেখাশোনা করেন সেখানে বসে বসে তারা কাগজ একজনেরটা আরেকজন নষ্ট করে দেয় আরেকজনটা আরেকজনের কিছু অর্থ নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে শেষ করে দেয় আল্লাহ রসু হান তাদের পর ওই সমস্ত এই শ্রেণী দুই শ্রেণীর উপরেই আল্লাহ সুহানা হতাল্লাহন বরং আল্লাহ রসুল সাল্লাহাম যেটি সহি বুখারের হাদিসে এসেছে কঠিন ভাবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ব্যক্তি যদি তার জমি নিয়ে নেয় তাহলে এর বিনিময় আল্লাহ রবিন কিয়ামতের দিন শাস্তি স্বরূপ তাকে সপ্তম স্তর মানে সপ্তম সাত টপকা জমিন পর্যন্ত সে জায়গাটা তুলে তাকে গলার মধ্যে তার ঘাড়ে माला हिसेब बना से पेचिया देवा क्या दिन दिए से विशाल भाव शांति प्रयोग अकबर तेजर सतर्क हवा उचित जा रा पार्थिव सामान्य लोभ लालसार कारण অর্থ কারণে আমরা নষ্ট করে নিজের বাড়ায় নিতে গ্রহণ করে এ সমস্ত জমিনের সীমানা নষ্ট করে আমরা অনেক মানুষের উপর জুলুম করে থাকি এই ব্যক্তিদের সকল ব্যক্তিদেরকেই কেমতের দিন এই কঠিন আজাব গ্রহণ করতে হবে প্রিয় বন্ধুরা আসুন লেখক রাহেমহল্লা তিনি এ অধ্যায়ে এই করিয়ে এসে আরো একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যেটির মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে সে হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ সাহাবি সালমান থেকে এখানে মহাদিসগণ বলেছেন যে এটি রাসুল সাল্লি সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত নয় তবে প্রসিদ্ধ সাহাবি সালমান আলফারিসি রবি আল্লাহ তালা আনহু থেকে সাহাবীর হাদিস হিসাবে সেটি বিশুদ্ধ আসুন আমরা হাদিসটি শুনে দেখি دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ظباب تقول لين جاء ایک جن منوش اكتا ماسي اي چھوٹو ماسي اي چھوٹو ماسير کاروني ایک جن منوش جنتي جائے اور ایک جن منوش اي چھوٹو اكتی سلمان الفارس رضي الله عنه تقول مر رجلان على قوم لهم سنم لا يتوزه احد حتى يقرب له شيئا তিনি বললেন যে দুজন মানুষ তারা একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যেই জনপদবাসীর একটা প্রতিমা রয়েছে একটা মূর্তি রয়েছে যে মূর্তির তারা উপাসনা করে তো যখন এই কোন ব্যক্তি এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তারা সেই ব্যক্তিকে থামাতেন থামায় বলল যে আমাদের এই মূর্তির জন্য আপনি কিছু কোরবানি করেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আর যদি এই মূর্তির জন্য কিছু কোরবানি না করেন তাহলে আপনাকে এ পদ দিয়ে যেতে দেওয়া হবে না বরং আপনাকে ছেড়েও দেওয়া হবে না হত্যা করা হবে এই ছিল তাদের নিয়ম হঠাৎ দুজন ব্যক্তি সেই পদ দিয়ে যাচ্ছেন পদ দিয়ে গেলে তারা দুজনকে ফকাল একজনকে বললো যে তুমি এখানে কিছু কোরবানি করো তাহলে তোমাকে ছেড়ে দেবু তিনি বললেন যে আসলে আমি তো খালি হাতে রাস্তায় আমার কাছে তেমন কিছু নেই যে এখানে কোরবানি করব আমার কাছে তো কিছুই নেই দেওয়ার মতো তখন তাকে যে না কিছু নাই কেন কোরবানি করে তুমি যাও বাবা তাদের কথা অনুযায়ী সে ব্যক্তি কি করলেন একটা মাছিকে ধরে এই মাছিটাকে সেই প্রতিমার কাছে সেখানে কুরবানি করে চলে গেলেন কুরবানি করে ফেললেন ফু সাবিল ফাদা নার। তখন সে ব্যক্তিরা মাসি কুরবানি করার কারণে তাকে ছেড়ে দিল। দিলা খালান্নার সেই বড় কিছু বিষয় নয় সামান্য একটি ছোট্ট গাইুল্লার জন্য জবাই করেছে কুরবানি করেছে সেটি হল গাইরুল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বা তার পথ উন্মুক্ত হওয়ার জন্য বা নৈকট্য লাভের জন্য সেটি তাদের নির্দেশে হোক আর যাই হোক সে ব্যক্তি অন্তর থেকেই এ কাজটি করেছে সে বুঝে নাই যে আমার এ কত বড় অপরাধ করছি কিন্তু তারা তার হবে সেই রাস্তা দিয়ে সে কোথায় যাবে রাস্তা দিয়ে জাহান নামে চলে গেল দ্বিতীয় ব্যক্তি ওকাল দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা তাকে বলা হচ্ছে যে তুমি কি করো এখানে কিছু করবানি করো সে ব্যক্তি জবাবে বললেন ما كنت لاقرب بال احد شيئا دون الله عز وجل فني جوابে বলছেন যে আল্লাহু اكبر আমি তো আল্লাহর তাওহিদে বিশ্বাসী আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আল্লাহকে ছাড়া আমি তো কারো কাছে কার জন্য জীবনে কোনদিন কুরবানি করি নি অতএব আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর জন্য কুরবানি করা আমার জন্য শোভা পায় না আমার পক্ষে কখনো গায়রুল্লাহর জন্য কুরবানি করা সম্ভব নয় যখন বললেন فذر ابو عنقه তারার সাথে সাথেই এ ব্যক্তিকে তো ছেড়ে দিত না বরং তাকে হত্যা করলেন ফদারাবাহ সে ব্যক্তি জাহান্ন থেকে মুক্তি পেয়ে তাহিদের ওপর অটল থাকার কারণে তিনি জান্নাতে প্রবেশ করলেন প্রিয় বন্ধুরা আসুন তাহলে আমরা এ অধ্যায়ে এদশ থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা পাচ্ছি সেটি হচ্ছে সবকিছু আমার জীবন আমার মরণ আমার সালাত আমার কোরবানি সব সম্পাদন হবে একমাত্র লিল্লা হের তার জন্যেই আমার সবকিছু সম্পাদন হবে যদি আমি সেগুলির সামান্যতম গাই সন্তুষ্টি অর্জনের জন্য যদি করে থাকি তাহলে আমার জীবনের সবকিছুই যেন মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে আমি যেন জান্নাতের পথ ভুলে গিয়ে জাহান্নাবের দিকে অগ্রসর হবো জান্নাতের পথ যেন বন্ধ হয়ে যাবে তাই আসুন আমরা এ অধ্যায় থেকে এই শিক্ষা গ্রহণ করে আজকের আমরা। জীবনের একটি পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের একটি বড় ধরনের সংশোধন নিয়ে আসার জন্য আজকের দশটিকে আমরা কাজে লাগাবো আসুন কিতাব তাউিদের গুরুত্বপূর্ণ দশ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি লেখক রহেমহল্লা তিনি এখানে আরও অনেকগুলি শিক্ষা বর্ণনা করেছেন যার দু একটি আমরা বর্ণনা করব। প্রথম হলো আমরা সূরাতুল আনআম এর যে আয়াত কুল ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম দ্বিতীয় হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি সবকিছু একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্যই হবে এটা আমরা এখানে শিক্ষা যে ব্যক্তি গাই জন্য জবাই করবে তার প্রতি আল্লাহ সুবাহ আল্লাহন তো সর্বপ্রথম চারটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটি বিষয় আল্লাহ রাসুল সাল্লাম উল্লেখ করলেন কারণ এটি খুব ভয়ানক বিষয় বাকি তিনটি বিষয় মানুষের জীবনে সেগুলি গুনা হয়ে থাকে সেগুলির জন্য আল্লাহ সেগুলির জন্য আল্লাহ রব্ব আলমিনকে বাদ দিয়ে অন্যের সন্তুষ্টি অর্জনের নৈকট্য লাভের জন্য যদি কিছু করা হয় এর জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নাম অবধারিত হয়ে যাবে প্রিয় বন্ধুরা ঠিক একই ভাবে হাদিস থেকে আমরা পিতামাতার প্রতি কিভাবে আচরণ করা দরকার সেটিও আমরা শিখলাম পিতা মাতার প্রতি কোন রকমের ভৎস না কোন রকমের লানত অভিসম্পাদেরকে করা যাবে না গালিগালাজ না ঠিক অনুরব আমরা এ হাদিস থেকে আরো যদি শিক্ষা পেলাম তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো লানতের বিষয় লানত ইসলামে আসলে নিয়ম হলো কাউকে লানত করা সেটি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে নয় সেটি লধারণভাবে হতে পারে অর্থাৎ যে ব্যক্তি এই কাজ করবে তার জন্য এই ল কিন্তু অমুক নাম ধরে এটি কখনো ইসলামের নিয়ম নয় তিনি এ ধরনের অপরাধের বিষয়ে কোনো কিছু উল্লেখ করতেন তখনই বলতেন যে অমুক এই কাজ করলে এই হবে বা এই কাজ করলে এই হবে কিন্তু কারো নাম সাধারণত কখনো উল্লেখ করে বলতেন না তাই আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে এই বিধানগুলি আমরা যখন বর্ণনাও করবো বলবো সেটা সাধারণভাবে এই হকুম বিধানগুলি আমরা বর্ণনা করব কোন ব্যক্তিকে খাস করে এ সমস্ত বিষয়গুলি বর্ণনা করব না এটাই জাহান্নামে নিয়ে যাবে আবার এই সামান্য একটু কাজ যদি আল্লাহ সুহানাহতার জন্যই আমি শুধু নির্দিষ্ট করে সম্পাদন করি তাহলে এটাই আমার জান্নাতে যাওয়ার পথ হতে পারে যেটি আমরা সেই মাসির ঘটনা থেকে অবগত হলাম প্রিয় বন্ধুরা